বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাতক্রবিন সমস্তপুর সংসদী আল্লাহ ফকরবুল্লা প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি আদেশ নিষেধে বড়ই রহস্য রয়েছে সালাত এবং সালাম নাজরা পিয়া নবী মাহমুদ রসুল্লাহ সাল আল্লসান প্রতি যাকে আল্লাহ ফকরবুল্লাহ শেষ রসুল করে প্রেরণ করেছেন এবং তাকে অনেক অদৃশ্যের কথা জানিয়ে আল্লাহ ফকরবুল্লা আলমিন সম্মানিত করেছেন আজকে আপনাদের সামনে তফসিল করব সুর কাহফের আয়াত নম্বর পঁচাত্তর থেকে মহান আল্লাহ এরশাদ করছেন কালা আলামা কুল্লা কালান ঘটনা বর্ণনা করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুসা আলি সালাম এবং হাজের ঘটনা এই ঘটনায় যখন খাজের সেই নিষ্পাপ নির্দোষ বা লোককে হত্যা করে দিল মুস আলী সালাম বললেন যে আপনি তো বড় অন্যায় কাজ করে ফেললেন তখন খাজের বললেন যে আলম আকুল্লা আপনাকে কি এর পূর্বে নি। যে ইন্না কালিয়া মাইয়া সাবরা আমার সাথে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না কারণ আমি এমন কিছু জানি যে বিষয়গুলি আল্লাহ জানিয়েছেন যে এলিম আপনার কাছে নেই আর আপনার কাছে এমন এলিম আছে যে এলিম আমার কাছে নেই আর এই বিষয়টি সহিব খারীর হাদিসে রয়েছে সুতরাং এতে থেকে কেউ যেন না ভাবেন যে খেজের আলিহিসাল্লাম মুসা আলি সালাম চাইতে বেশি জ্ঞানী ছিলেন কারণ স্পষ্ট করে দিয়েছেন খাজের আলি সাল্লাম ওই হাদিসটিতে যার কথা বর্ণিত হয়েছে যে আমাকে আল্লাহ কিছু এলেম দিয়েছেন যেটা আপনাকে দেননি আর আপনাকে এমন কিছু এলেম দিয়েছেন যে এলেম আমার কাছে নেই আল্লাহ ফাকর্বুলান বলছেন যে কালা মুসা আলি সাল্লাম তখন বললেন ইনসাল তো কানসাইম বাহেবনী কাদি উজরা যদি আপনাকে এরপরে কোনো কথা জিজ্ঞাসা করি এরপরে তাহলে ফালাতু সাহেবনী আমাকে সাথে রাখবেন না আপনি কাতবালাক ওজরা আমার পক্ষ থেকে আপনি ওজোর পর্যন্ত পৌঁছে গেছেন অর্থাৎ আপনি যদি আমাকে এখন নিজের সঙ্গ থেকে সরিয়ে দেন তাহলে আপনার কোনো দোষ হবে না ফান্তালা কাহা এজা আতায় কালাল আজরা দুজনে চলতে লাগলেন এমনকি আসলেন এমন একটি গ্রামে যেখানকার অধিবাসীদের কাছে মূসা আলি সালাম এবং খাজির আলি সালাম ইস্তাত আমা আহা খাদ্য তলব করলেন খিদা লেগেছিল তাদের কাছ থেকে খাবার চাইলেন ফা আবাউ আই ও দই কিন্তু এমন কৃপণ লোকেরা ছিল সেই গ্রামে যে তারা আতিথ্য করতে অস্বীকার করল ফোয়াজা ফিহাজিদারন তারপরে দুইজনে দেখতে পেলেন একটি দিয়াল একটি ঘরের দেওয়াল পিউরিদ ইয়ান কাদ্দা যেটি ভেঙে পড়তে যাচ্ছে ফা কামা খাজের আলি ইসাল্লাম সেই দেয়ালটিকে হাতে ধরে সোজা করে দিলেন কালা সে আজরা। তখন লোশেত আলাহাল্লাম বললেন যে এরা আমাদেরকে খেতে দিল না আর এদের দেয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন সেই পারিশ্রমিক দিয়ে আমরা কোনো কিছু কেনে খেতাম কালা হাজা ফেরাকা নস্তে আলী হাসবরা এখানে আমার এবং আপনার মাঝে পৃথকতা হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এরপরে আর আপনি সাথে থাকতে পারবেন না সাও নব্ব কবে তা আবিআল তস্ততে আলী তবে আপনাকে শীঘ্রই ওই সবের বিবরণ আমি বলে দেব যে সম্পর্কে আপনি ধৈর্য ধরে থাকতে পারছেন না আম্মা সাফিনাত তাক মাসাকিন প্রথমে যে দেখেছিলেন আপনি যে নৌযান যেটাকে ছিদ্র করে দিয়েছিল ফাঁকান আতলমা সেটা ছিল কয়েকজন দরিদ্রের অভাবীদের ইয়া মালুন ফিল বাহার যারা সমুদ্রে কাজকর্ম করতো মেহনত পরিশ্রম করত ফ আর আত্মান আই বাহা সেটাকে আমি দোষযুক্ত করে দিতে চাইলাম ওয়াকান ওয়ারা আহম মালিক কারণ তাদের পেছনে এক এমন জালেম শাসক ছিল বাদশাহ ইয়াহকুল্লা সফিনতিন কাসবা যদি দেখে যে কোনো নতুন জাহাজ রয়েছে নতুন নৌকা রয়েছে সেটাকে জবরদস্তি দখল করে নিত বেঈমানি আত্মসাত করে নিত এই জন্য চাইলাম যে এটাকে একটু ত্রুটিযুক্ত করে দিই ওয়াম গোলাম ফাঁকানা বা ওয়াহ মেন আর যে বালককে আমি হত্যা করেছিলাম খেজের বললেন এই বালকের পিতামাতা ছিল মমিন দিনদার ফা না আশঙ্কা হল আইয় হে কাহমানা সেই দুইজনকে সিমালঙ্গার ফাঁকান আলী গোলামা পক্ষান্তরে দেয়ালটিজ আমি সোজা করে দিলাম সেটা ছিল দুই অ্যাতিম ছেলে শহরে ছিল সেই দুই অ্যাতিম নাবালক ছেলের ওয়াকানা তাহতাহ কানজুল নাহমা আর এই দেয়ালের নিচে তাদের পুঁতি রাখা ধন ছিল যা তাদের বাবা রেখে গেছে মারা গেছে ওয়াকান আবুহমা সোয়ালেহা আর এই দুই ছেলের বাবা অত্যন্ত নেক মানুষ ছিল তাহলে বাবা যদি সৎ হয় তাহলে ছেলেদের রুজি রোজগারে বরকত হয় এই ঘটনা প্রমাণ করে ফারা ফারাদ আরব্ব কাইয়াবলোগা আশুদ্দাহমা পাক চাইলেন যে এই দুই ছেলে শাবালক হয়ে যাক পয়াস্তাখরে জাকান জাহমা এবং তারপরে তারা তাদের এই ধনভাণ্ডার বের করে নেবে এখান থেকে রহমত আমির রবেক এটি ছিল তোমার রবের পক্ষ থেকে দয়াস্বরূপ ওমাফা আল তোহান আমরি খাজের বললেন যে আমি এটা নিজের খেয়াল খুশি করিনি যা আলিকা তাউল মালাম তস্তি আলী হসবরা এই হচ্ছে ব্যাখ্যা ওই সব বিষয়গুলির ঘটনাগুলির যার উপরে আপনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না ওয়াস আলু নাকানজিল করনাইন কুল কুলসাতুল আলী কুম্মিন হজিকরা ইনামাকাল্লা হুফিল আজ্লাইন সাবাবা ফা আল্লাহা বলছেন হে নবী মোহাম্মদাল্লাম তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে জুল কর্নাইন সম্পর্কে দুই সিং বিশিষ্ট শাসক সম্পর্কে হয়তো দুটি সিং আসলে ছিল সিং মতো অথবা দুটি চুলের গুচ্ছ ছিল তার মাথায় সেজন্য তাকে জুল কর্নাইন বলা হয়েছে কুল হে নবী বলে আতু সাহুল আলী কমিনরা তার আলোচনা তোমাদের সামনে শীঘ্রই পড়ে শোনাব ইনামাক কান্না হুফিল আজ আমি তাকে শক্তিশালী করেছিলাম পৃথিবীতে ওয়াতমিন কুল্ল সাইন শাবাবা আর প্রত্যেক বস্তু থেকে তাকে আমি উপায় উপাদান দিয়েছিলাম ফাত বা আসা বা একবার সে অভিযানের এক রাস্তা ধরল প্রথম পশ্চিম দিকে রাস্তা ধরেছিল হাততাইজা বালাগা মাগরে বা শামসে যখন সে পশ্চিম দিকে সূর্য অস্তমিত হওয়ার স্থানে পৌঁছিল ওয়াজাদাহা তাকগর ওফি আইনিন হামিয়া দেখল যে সূর্য অস্তমিত হচ্ছে অস্বচ্ছ জলাশয়ে পশ্চিম দিকে যখন দেখল যে বিশাল সমুদ্র সেই সমুদ্রে যখন নদী নালা আর সমুদ্র যখন যথেষ্ট পানি থাকে তখন দেখা যায় দূর থেকে যে সূর্য যেন গিয়ে ওই সমুদ্রে বা ওই পানিতে ডুবে যাচ্ছে ওই রকমই দেখছিলেন এইজুল কর্নাইন ওওয়াজাদাইন দাহা কৌমা আর সেখানে এক জাতিকেও পেলেন এইজুল কর্নাইন কল্যা আল্লাহ বলছেন আমি বললাম ইম্মান তো আজিবা হয় এই জাতি যেহেতু অবাধ্য গুণাগার এদেরকে শাস্তি দেবে তুমি ওয়াইম্মা আন্তি হিম হোসনা অথবা তাদের সাথে ভালো আচরণ করবে ক আলা তখন আম্মা মান গলামা যে ব্যক্তি জুল মত্যাচার করবে তাকে অবশ্যই আমি শাস্তি দেবো সোম্মাই রেহি তারপরে তার রবের কাছে ফিরে যাবে ফাইয়াজ আজাবা নোকরা তারপরে আল্লাহাক রব্বরে তাদেরকে কঠিন আজাব দেবেন ও আম্মা মান আমা সোয়াল পক্ষান্তরে যেই ব্যক্তি ইমান নিয়ে আসবে সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদানা কুর রহমিন আমরেনা ইউসরা এবং তাদের ব্যাপারে আমি সহজ কাজের নির্দেশ দেব সোম্মা আতবা আসা বাবা তারপরে ফিরে আসলেন পশ্চিম থেকে তারপরে তিনি আরেক পদ ধরলেন অর্থাৎ পূর্বের পথ ধরলেন উদ্দেশ্যকালে পূর্ব দিকে তিনি অভিযান চালাবেন খাত্তাইজা বালাগা মাতলিয়া শামস তিনি যখন পৌঁছিলেন সূর্য উদয় হওয়ার স্থানে অর্থাৎ পূর্ব দিকে অনেক দূর তিনি চলে গেলেন ওয়াজাদহা তাতলু আলা কৌমিলাম নাজা আল্লাহমিন দৌনে হাসিতা এমন এক জাতির এলাকা থেকে সূর্য উদয় হচ্ছে যে তাদের মাঝে আর সূর্যের মাঝে কোন রকমের আর নেই অর্থাৎ আল্লাহ বলছেন এই হলো তাদের অবস্থা তার সামনে যা ছিল আমি সে সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবহিত ওকাদ আহাত না বেমা লাদেহী খবরা যা কিছু তার সামনে ছিল সে সম্পর্কে আমি অবহিত ছিলাম সুম্মা তৃতীয়বারের মতো তিনি পথ ধরলেন হ্যাজা বালাকইন দুই পাহাড়ের মাঝখানে যখন পৌঁছে গেলেন ওয়াজাদ আমিনা কৌমান ওই দুই পাহাড় ছাড়া একটি জাতিকে ওই আশেপাশে দেখলেন লাই একাদা কমই তারা কথা বুঝছিল লাই একা দুন এফ কাহনকাওলা বড় কষ্টে তাদেরকে কোনো কথা বোঝানো সম্ভব হচ্ছিল অর্থাৎ তাদের ভাষা এমন যে তাদের সাথে কথা করে তাদের কথা বোঝানো বড়োই মুশকিল হচ্ছিলো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি This is the first time of Ramadan. Peace be upon you. পক্ষ থেকে Muhammad Badruduja Nadmi. I am very proud of you. And on Peace TV in Bangalore, I am very proud of you. This is इसलामी नैतिकता देख आदबी बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच टेषार्च ट भारत पीस टी International School presents The Stars of Future The Dice of Future Today I'll be talking about Dawatul Islam, an inundation toward Islam. Watch Faisal Kokol, Ismail Khan Zayed Sheikh Suweba Subharibala Amreen Sheikh, Zainab Paruqi, Fatima Munshi and Farid Naim I welcome all of you with the Islamic greetings. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to the world of future generation. Dekhum Bhavishodh Projanmo. Parabarthi Anushtan, Peace TV Banglai. আল্লাহ ফকরাবুল আলমিন সুরে কাহের আয়াত নম্বর চোরানব্বই এরশাদ করেছেন কালুয়ার নাইফিল্লাহ এরশাদ করছেন যে জুলকার যখন উত্তর দিকে পৌঁছিলেন দুই পাহাড়ের মাঝখানে সেখানে এমন একটি জাতিকে পেলেন তাদের সাথে কথাপকথন করে তাদের মনের কথা বোঝা বড়োই কষ্টকর হচ্ছিল তাদের ভাষা বোঝা বড়ই জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে যখন পৌঁছিলেন তখন সেখানকার অধিবাসীরা বলল হেজুল কার হে বাদশাহ এই এলাকায় সম্প্রদায় রয়েছে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ফাল না যা খারজান তাহলে কি আমরা আপনাকে কর দেব আলা এই কাজের ওপর যে আন্তজ আলা বেইনানা বেঈন মোসাদ্দা আমাদের মাঝে এবং তাদের মাঝে একটি বাঁধ আপনি নির্মাণ করে দেবেন প্রাচী নির্মাণ করে দেবেন কাল তখন বললেন জুলকার হ যে শক্তি আমাকে আমার প্রতিপালক দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট কর। কল্যাণকরি বেকুয়া অর্থাৎ তোমাদের কাছে আমি পয়সা চাই না কর চাই না এর জন্য তবে আমাকে তোমরা সাহায্য করো বল দিয়ে তোমাদের শক্তি দিয়ে তোমাদের জনবল দিয়ে তোমরা ফা আই নুনি বেকুয়া আমাকে তোমরা সাহায্য করো তোমাদের শক্তি শ্রম দিয়ে অর্থাৎ তোমাদের জনবল দিয়ে আজ আল মাঝে আমি তোমরা নিয়ে আসো লোহার পাত হাত লোহার পাত নিয়ে এসে দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা ছিল যে রাস্তা দিয়ে আজুজ মাজুজ এই এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতো আর মার করত জুল মত্যাচার করত। আর সেই জায়গাকে ভর্তি করে দেওয়া হইলো আল্লাহবাব বলছেন সাওয়া সাওয়াইন আসাদফাইন শেষ পর্যন্ত যখন সে দু পাহাড়ের মাঝের ফাঁকা জায়গা পুরোপুরি ভরাট করে দিল সাওয়া সাওয়াদ দুই পাহাড়ের মাঝখানের জায়গাকে ভরাট করে দিল কালান ফুকু তখনুল কালেন বললেন যে এখন তোমরা হাফরে ফুঁক দাও হাত্তাজা যে আলাহ নারা যখন তাকে আগুনে পরিণত করলো একবারে আগুন হয়ে গেল তখন বললো যে আনো তোমরা এখন নিয়ে আসো আমি এর উপর গলিত তামা ঢেলে দেব। আল্লাহ বলছেন যে তখন বললো উফরে গালেহ তারা এর উপর গলিত তামা ঢেলে দেব তাহলে লোহাগুলি যখন আগুন হয়ে গেছে তখন তার উপর গলিত তামা দিয়ে সুদৃঢ় প্রাচীর তৈরি করে দিলেন জুলকার নঈন আল্লাহ আকর বলুন তারপরে বলছেন ফামাস্তাউ আইয়াজারু হোমাস্তা তাহ ন এরপর তারা অর্থাৎ এই আজুজ মাজুরা অতিক্রম করতেও পারতো না ফামাস্তা আইয়াজারুহো এ প্রাচীরের ওপরে চড়বে এবং অতিক্রম করবে এটাও তারা করতে সক্ষম হয়তো না অমাস্তা তাও আলাহ নাকবা আর তা ভেদ করতেও পারতো না যে ছিদ্র করে চলে আসবে আর মানুষের ওপর জুলম অত্যাচার করবে তা লাহাদ রহমাতুম্মির রব্বি বললেন জুলকার নাইন যে এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে আল্লাহ পাকের বিশেষ রহমত ফায়দা জা ওয়াদব্বি আমার রবের যখন ওয়াদা প্রতিশ্রুতি চলে আসবে ক্যামতের দিন যা আল্লাহ দকা তখন এটাকে ধুলিস সাত করে দেবে, চূর্ণ বিচূর্ণ করে দেবেন ওয়াকা না ওয়াদবী হাক্কা আর আমার প্রতিপালকের ওয়াদা হচ্ছে চিরসত্য ও তারকিবাদ আল্লাহ ফাক রব্বুল্লা আলমিনের ওয়াদা চলে আসবে অর্থাৎ এমন একটা দিন আসবে ক্যামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে এটি হচ্ছে ক্যামতের যে বড় লক্ষণগুলি রয়েছে বড় নিদর্শনগুলি রয়েছে তার একটি আল্লাহ পাক বলছেন যে ওয়াতারাক বাদামাঈ জফিবাজ আর ওই দিন যেই দিন ইয়াজুজমাজে পৃথিবীতে আসবে এবং সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে সেদিন তাদের এত বেশি সংখ্যা হবে যে তারা তরঙ্গ মালার মতো হয়ে ছুটে আসবে আল্লাহ পাক বলছেন ওয়ানফে খাফিসুর আর তারপরে কেয়ামতের জন্য সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে ফাজামা আহম জামা সকলকে একত্রিত করবো আল্লাহ ফাক রব্বুল আলমী এই আজুজমাজুজ জাতিকে ধ্বংস করার জন্য তারা পৃথিবীতে যখন বিপর্যয় সৃষ্টি করে নেবে চরম অত্যাচার করবে তারপরে আল্লাহাক তাদের ধ্বংস করার জন্য তাদের কাঁধে এমন একটা পোকা সৃষ্টি করে দিবেন যে বিষাক্ত পোকা তাতে তাদের পতন ঘটবে আল্লাপাক বলছেন আর জাহান্নামাদিন আর আরদা দিন আমি জাহান্নামকে কাফিরদের সামনে পেশ করব। আন করবিনি যাদের চক্ষু আমার উপদেশ থেকে আবরণে ছিল তারা শুনতে সক্ষম ছিল না অর্থাৎ শুনলেও তারা শুনে সেদিকে ভ্রক্ষেপ করত না মানত না এই জন্য সে শোনা তাদের কোনো কাজে আসেনি কাফারু আফাহা কাউলিয়া ইহান কাফের ইনা নজুলা আল্লাহ পাক বলছেন যে ওই কাফেররা কি ধারণা করেছে যে আইয়াতি আউলিয়া আমাকে বাদ দিয়ে তার আমার বান্দা আমার গোলামদেরকে আমার দাসদেরকে পৃষ্ঠপোষক হিসাবে রব হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করবে আর তাদেরকে আমি ছেড়ে দেব এই সিরকির ওপর কুফুরির ওপর এ জাহান্নাম আলী কাফের নজর নিশ্চয় আমি জাহান্নামকে কাফেরদের জন্য মেহমানদারির জন্য সৃষ্টি করেছি সেখানে তাদের আতিথ্য হবে হুল হাল নোন আকসারিনা আমালা হে নাবি তুমি বলে দাও মানব জাতিকে জানিয়ে দাও তোমাদেরকে জানিয়ে দেবো কি বিল আকসারিন আমাল ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের দিক থেকে চরম ক্ষতিগ্রস্ত অর্থাৎ আমল করবে আর ক্ষতিগ্রস্ত হবে কাজ কর্ম করেছে কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে মেহনত পরিশ্রম করেছে কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে এরা হচ্ছে মুশরেক এবং বিদাতি এই দুই দল ধর্মকর্ম করেছে কিন্তু ভ্রান্ত ধর্ম করেছে ইসলাম বলে পালন করেছে কিন্তু আসলে ইসলাম নয় সন্ন্যত বলে পালন করেছে কিন্তু সেগুলি সন্ন্যত নয় বিদাক পাক তাদের লক্ষণ সম্পর্কে বলছেন যে তারা আমল করেও কর্ম করে ও ক্ষতিগ্রস্ত চরম ক্ষতিগ্রস্ত তারা কারা আল্লা দিন আদাল হায়াতিয়া যাদের পার্থিব জীবনে মেহনতগুলি ভ্রান্ত পথে হয়েছিল পার্থিব জীবনে মেহনত পরিশ্রম করেছিল কিন্তু মেহনত পরিশ্রম তাদের ব্যর্থ হয়েছে সঠিক পথের উপর হয়নি সেরাতে মুিমের ওপর হয় নবী করিম সাল্লা সাল্লামের অনুসরণ হয়নি ওহম ইয়া তা সত্ত্বেও তাদের ধারণা ছিল সুনা তারা ভালোই কাজ করছে এই আয়াত বিদাতপন্থীদের ওপর আর মুশ্রেকদের ওপর একেবারে সুন্দরভাবে ফিট হচ্ছে আল্লাহাক বলছেন যে যারা এই রকমের শির্ক বিদাত করেছে আর সেগুলিকে মনে করেছে ইহুহসেন্না সোনা খুব ভালো ভালো কাজ করে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিলাম অস্বীকার করেছেলের আদর্শকে অস্বীকার করেছে সেজন সির্ক বেদাতে লিপ্ত হয়েছে তারা কুফরি করেছে ও কাহ এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে আল্লি কাফেরদের মধ্যে কিছু আছে যারা পরকালকে অস্বীকার করে সিরকের সাথে সাথে পরকালকে অস্বীকার করেছে ফাহাবেতাত আমহম সুতরাং তাদের আমলগুলি নিষ্ফল হয়ে গেছে তাদের কাজ কর্মগুলি কোনো কাজে আসেনি কাজকর্ম ইবাদবন্দি কবুল হওয়ার জন্য আল্লাহর প্রতি ইমান পরকাল প্রতি ইমান শর্ত তৌহিদ যেমন শর্ত আল্লাহর একত্ব শর্ত তেমনই নবী করিম সাল্লা ইসাল্লামের তরিকা মোতাবেক সে আমলগুলি সম্পাদিত হইতে হবে এটাও শর্ত ফালাহকিম আলহম ইউম আল কেয়ামাত ওয়াজনা সুতরাং আমি আল্লাহ তাদের জন্য ক্যামতের দিন কোনো রকমের হিসাবই করব না তাদের জন্য ওজনই কায়েম করব না আল্লাপাক তাদের জন্য দাঁড়ি পাল্লাই কায়েম করবেন না আল্লাহাক এই শ্রেণীর লোক যারা কুফরীর অবস্থায় মারা গেছে সিরকের অবস্থায় মারা গেছে বিনা হিসাবে জাহান্নাম তবে তাদের যদি সির্কের সাথে আরও তাদের পাপ থাকে ব্যবিচারের পাপ থাকে মদপানের পাপ থাকে খুনের পাপ থাকে তাহলে এগুলির হিসাব অবশ্যই হবে এই জন্য যে তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে তোমাদের শিরকুফুরির শাস্তির সাথে এগুলির শাস্তি এই অ্যাড হয়েছে আল্লাহাক রব্বুল আলমিন তাই বলেছেন তাদের এমন ওজন করা হবে না দাঁড়ি পাল্লাই কাজ আসে এই জন্যই তাদের জন্য দাঁড়িপাল্লা কায়ম করা হবে না যে এদের প্রতিদান হচ্ছে জাহান্নাম বেমা কাফারু কারণ তারা কুফরি করেছে পত্তা খাজু আয়াতি অরসরি হজুয়া আমার আয়াত সমূহকে বিধানকে আর আমার রসুলগণকে ঠাট্টা তামাশা করেছে ইন্নীন আমিল জন্নাতুল ফিরদৌসে নজুলা অক্ষান্তরে যারা ইমান নিয়ে আসবে আর সৎকর্মশীল হবে ভালো কাজগুলি করবে তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে প্যারাডাইসে জান্নাতুল ফিরদৌসে তাদের জন্য আতিথ্যের ব্যবস্থা রয়েছে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহমান তারা হবে আর আল্লাহ পাক তাদের মেজবান হবেন আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ফুল্লাউ কানাল বাহর মেদাদে মাতেরব্বী লানা ফেদাল বাহারুক কাবুল আন তন ফাদা কালি মাতুরব্বী ওলাউজি এস লেহি মাদাদা হে নাবি মোহাম্মদ সালাইসালাম তুমি বলে দাও যদি সমুদ্রে যত পানি রয়েছে এগুলিকে মেদাদান কালি বানানো হয় লে কালে মাতুরব্বী আমার রবের গণগান লেখার জন্য আমার রবের বাণীগুলি সৃষ্টিগত বাণী শরীয়তগত বাণী আল্লাহ ফাকরব্বুল আলমের বলি আল্লাহ ফাকরবুল আলমের নিয়ামত সমূহ এসব যদি লিখা হয় লানা ফেদাল বাহার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে লিখতে লিখতে কাবলা আন তন ফাদা কালি মাতুরবী আমার রবির মানি লিখা শেষ হওয়ার পূর্বেই বল দাদা যদিও আমি নিয়ে আসি এর মতো মানে পৃথিবীতে যে সব যত সমুদ্র রয়েছে আর যত পানি রয়েছে এইরকম আরও যদি সাহায্যের জন্য কিছু নিয়ে আসি কুল হে নবী বলে দাও ইন্না মা আনা বসারুম মিস লুকুম ইউ হা এল্যা আন্না মা এলা হুকুম এলাহু ওয়াহেদ ফমন কানা আর বলে দাও যেমাদের মতোই একজন মানুষ আল্লাহ পাকে স্পষ্ট করে বলতে বলছেন নবী করিম সাল্লাম মানুষ মানুষেরা যেমন পানাহার করে মানুষ দেশের যেমন যেসব প্রয়োজন রয়েছে মানুষ হিসাবে সেসব সমস্ত প্রয়োজন নবী করিম সাল্লামের ছিল মানুষের যেমন ক্লান্তি থাকতো তেমন ছিল মানুষের যেমন ছায়া হয় তেমন নবী করিম ইসলাম আসলামের ছায়া ছিল সুতরাং বিদাতপন্থীদের কী পাবেন যে নবী করিম ইসলাইসাল্লামের ছায়া ছিল না এগুলি কথা বিদাতি কথা ভিত্তিহীন কথা এইরকম নবী করিম ইসলামসাল্লাম মানুষই ছিলেন না মাটির তৈরি না নূরের তৈরি এটি হচ্ছে একটি শিরকি কথা অন ইসলামিক কথা কারণ খ্রিস্টানরা আল্লাহ পাকবুল্লা আলমিনের পুত্র বলেছে আল্লাপাকের বান্দা ইসাকে আব্দুল্লাহর জাগে ইব্রনুল্লাহ করেছে আর বিদায়তী মুসলিমরা নবী করিম সাসান আবদুল্লা ছিলেন আল্লাহর বান্ধা ছিলেন তাকে নুর উল্লাহ বানিয়ে ফেলেছে আল্লাহ নূর থেকে সৃষ্টি আল্লাহর নূর থেকে যদি সৃষ্টি হন তিনি তাহলে আল্লাহর একটা অংশ আর এটি হচ্ছে সির অথবা কুফরি সুতরাং এই ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে জাতিকে আল্লাহা বলছেন ইউ হা এলে হে নবী বলে দাও যে আমার কাছে ওয়াহি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে তখন আমি কথা বলি আনামা মা এলা হুকুম ওয়াহেদ আর আমার কাছে এই বিষয়টি বিশেষ করে ওয়াহি করা হয়েছে আর এটি হচ্ছে মৌলিক বিষয় দিনের তহিদের যে নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক মাহবুদ হচ্ছেন এক মাহবুদ যিনি একক এলাহু ওয়াহেদ ফামান খানজুলবে সুতরাং যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে আশাবাদী যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহ পাকের কাছে যে জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে কিছু পেতে হবে নিতে হবে এই আশা যদি থাকে খালি আমলান সালিহা তো অবশ্যই যেন ভালো কাজ করে অবশ্যই যেন ভালো কাজ করে অর্থাৎ আমাল সালেহী করিম সাল্লাহামের তরিকা মোতাবেক যেন সম্পাদন করে আমালান মানে সুন্নতের রসৌল্লাহ রসালামের সুন্নতের যেন অনুসারী হয় প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে যে নবী করিমসাল্লা এইভাবে করেছেন কিনা এইভাবে নামাজ পড়েছেন কিনা এইভাবে জাকাত দিয়েছেন কিনা এইভাবে হজ করেছেন কিনা না এইভাবে জিকে রাজগার করেছেন কিনা এইভাবে এই অনুষ্ঠানগুলি আমরা পালন করছি করেছেন কিনা এইভাবে তিনি দোয়া করেছেন কিনা এইভাবে আমরা যেসব আস্তানা বানিয়ে ফেলেছি এগুলিকে নবী সালাম করেছেন না এগুলিকে নির্মূল করতে বলেছেন এই বিষয়গুলি দেখার রয়েছে আল্লাহাক যেন তৌফিক দান করেন দ্বিতীয় শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য যা এই আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালা ইউশ্রেক বে এবাদত রবে আহাদা আর তার রবের এবাদতে যেন কোনো কাউকে শরিক না করে তাহলে শির্ক মুক্ত হইতে হবে তৌহিদ প্রতিষ্ঠা করতে ইখলাস হইতে হবে নিষ্ঠাবান হইতে হবে আল্লাহাক রব্বুলামের জন্য আর দ্বিতীয় শর্ত হচ্ছে নবী করিম সাল্লাসালামের নিয়ে আসা পদ্ধতি মোতাবেক ইবাদতব্দি সম্পাদন করতে হবে তাহলে আমল কবুল হবে আল্লাহাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহাক আমাদের এবাদত বন্দীকে যেন কবুল করেন আল্লাহাক আমাদের আখলাখ চরিত্র গঠনে যেন তৌফিক দান করেন আল্লাহাক রব্বুল আল আমাদেরকে দুনিয়াতেও যেন সুখী করেন পরকালেও যেন সুখী করেন আমাদের সকলকে যেন জন্নতুল ফিরুদস দান করেন সুফহান রব্বেকার ইজাতাম্মা এসেফুন ওসালাম আলমুর সালীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন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 जकत दान अर्थ पल रायन बैंक सतचलिंग শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এআর ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত নটায় বাংলাদেশে और आप रत नट भारते पीटी बांगल्ए বাংলা মানবতা সমাধান